মানবতা সমাধান আসসালামু আলাইকুম আলা আলহামদুলিল্লাহ রবিলাম আল্লাহ আশরাফিল ও আল্ আলিহি আহি আজমাইন বাদ। পিসি বাংলার সারা বিশ্বের সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে আমাদের আলোচনা প্রবণ করার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সুন্নাতের মূল্যায়ন এই পর্বে আমরা আলোচনা করছি সোননাথকে মূল্যায়ন না করার অন্যতম মরণ ব্যাধি হল বেদাতি আমূল অসংখ্য মানুষ সুন্নাতকে বর্জন করে বেদাতকে গ্রহণ করেছে এবং আমূল করছে এবং এটা কিছু মনেই করে না সমান উপস্থিতি আপনাকে মনে রাখতে হবে এই মর্মে যে বেদাত বলে কোনো ভুয়া আমূল সমাজে চালু রয়েছে এবং চালু থাকবে দেখুন নবী মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তিনি বার বার উচ্চারণ করেছেন এই বেদাত সম্পর্কে তাহলে আপনি সচেতন নয় কেন প্রত্যেক খুব বলতেন্লাবং সানার পরে মানুষের দৃষ্টি আকর্ষণ করতেন সর্বশ্রেষ্ঠ নমুনা মোহাম্মদ সাল আলাই আদর্শ তারপরে বলতেন আর সবচেয়ে নিকৃষ্ট এবং জঘন্য জিনিস হল এই কোরআন এবং সন্ন্যার মধ্যে নতুন কিছু সৃষ্টি করা ওকুল্লা মোহাসাতিম বিদা আর শরীয়তের নামে নতুন কিছু সৃষ্টি করাই হলো বেদাত ওকুল্লা বিদা আতিন দলালা আর প্রত্যেক বেদাতই হলো ভ্রষ্টতা ওয়াকুল্লা দলালাতিন ফিন্নার আর প্রত্যেক ভ্রষ্টই মানুষকে জাহান্নাম নিয়ে যাবে ভ্রষ্ট তার পরিণাম হলো জাহান্নাম হলুন সহি মুসলিমের দুইশো চুরাশি পৃষ্ঠা সমানিত উপস্থিতি প্রত্যেক ক্ষুদাই রসুল্লাহ সাল আলিহাস্লা তিনি এই কথাটা যোগ করতেন কেন রসুল সাল্লাহ আলিহাসাল্লাম কেন বলতেন তাহলে মানুষকে দুইটা জিনিস বুঝানোর জন্য বলতেন আঁকড়ে ধরতে হবে মহাগ্রন্থ আল কোরআন এবং রসল্লা সাল্লামের হাদিস হাদিস তার আদর্শ আর বাকি গুলো আঁকড়ে ধরা যাবে না এই জন্যই তো বারবার বলতেন কিন্তু আমরা সেটাকে মূল্যায়ন করি না কেন তিনি কি চমৎকার ধারাবাহিকতায় বারবার উল্লেখ করেছেন জীবনে যত জায়গায় খুদ্া দিয়েছেন যত জায়গায় তিনি আলোচনা করেছেন সব জায়গাতেই তিনি বলেছেন এর মৌলিক কারণটা কি এতবার সতর্ক করতে চাইলেন আপনি উম্মত হিসাবে বেদাতকে বুঝতে চান না কেন বেদাত যে একটা বিষয় সমাজে রয়েছে থাকবে এটা নবী মোহাম্মদ সাল্লাম সতর্ক করেছেন বার বার সতর্ক করেছেন তো আপনার কাছে এটা খেলো কেন আপনার এত অবহেলা কেন আপনি তাহলে শরীয়তের কি বুঝেন আপনি অবমূল্যায়ন করেন কেন শরীয়ত আপনার কাছে কিছুই না শরীয়তের আপনার কাছে পাঁচ পয়সা দাম নেই রাসুল সাল সাল্লাম সাবধান করলেন আপনাকে আর আপনি আমি এটাকে প্রত্যাখ্যান করলাম দেখুন ভষ্টতা মানুষকে জাহান্নে মেনে যায় আর বেদাত হলো ভ্রষ্টতা আর আল্লাহ যারা দুনিয়াবি জীবনে আমুল করে পথভ্রষ্ট হচ্ছে ভ্রষ্টতার দিকে যাচ্ছে অহুমিয়া সাবুন আমরা প্রত্যেক নতুন কিছু তৈরি করাই হলো বেদাত আর প্রত্যেক বেদাতি হলো ভ্রষ্টতা আর এই পরিণাম যাহার নাম তাহলে আমি নিজে সচেতনই কেন তাহলে কি একটু আপনার দায়িত্ব ছিল না যে আমার আমুলের মধ্যে যেন বেদাতের সংমিশ্রণ না হয় বেদাত যেন প্রবেশ না করে একটু কি সচেতন হওয়ার দরকার ছিল না বেদাত কত মারাত্মক কত জঘন্য কত বড় অপরাধ সেটা আমরা জানি না হাসান বিন আতিয়া শ্রেষ্ঠতম একজন তবেই তিনি তার এক বক্তব্যে বলছেন কোলন দারমি আটানব্বই নম্বর হাদিসটা দেখুন তিনি বলছেন যখন কোন সম্প্রদায় কোন জাতি কোন এলাকাবাসী একটি শরীয়তের নামে নতুন আমুলের জন্ম দেয় তখন আল্লাহ আল্লাহরাবুল আলমিন তাদের কাছ থেকে সমপরিমাণ সোনকে উঠিয়ে নেন তিনি বলেছেন ওই স্থান থেকে আল্লাহ সোননাথকে উঠিয়ে নেন ছিনিয়ে নেন আর কেমত পর্যন্ত ওই সোননাথকে আর তিনি ফিরিয়ে দেন না তিনি ফেরত দেন না যতদিন ওই বেদাত চালু থাকবে ততদিন তো এটাকে আল্লাহ রাব্বুল আলমিন আর ফিরিয়ে দিবেন না এটাই তো চূড়ান্ত কথা বন্ধুরা আমার এত বড় ধ্বংসাত্মক বিষয় হওয়া সত্ত্বেও আমি এবং আপনি এব ভাবতে জানি না আমি সচেতনতা অবলম্বন করি না কত বড় অন্যায় কত বড় অপরাধ আমি নিজেই করছি বরং আজকের সমাজে যদি বেদাতের কথা বলা হয় এক শ্রেণীর মানুষ বলে থাকে বেদাত বলে কিছু নেই আর বেদাতের আলোচনার প্রয়োজন নেই অথচ যেখানে সোননাথ চালু ছিল ওই জায়গায় যদি একটি বেদাত চালু হয়ে যায় সোননাথ সেখান থেকে চলে যায় এবং চলে যাবে এটাই স্বাভাবিক আমরা আপনারা সেটা বুঝতে চাই না কেউ কেউ নতুন জিনিস চালু করার নাম দিয়ে বলতে চেয়েছেন বেদাত হলো দুই ধরনের একটি হলো বেদাতে হাসানা আর একটা হলো বেদাতে আর একটা হলো খারাপ বেদাত এটা রসুল্লাহ সাল্লামের বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় মনে রাখবেন বেদাতকে দুই ভাগ করা এটা একটা বেদান আর নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যে বেদাত যত ভাগ করুক না কেন মানুষ কুল্লু বেদাতি ভ্রষ্টতা আপনি বেদাতে করেন। আর বেদাতে হাসানা করেন সেটা দেখার বিষয় কেন করলেন। মানে বেদাতে হাসানা উল্লেখ করে অসংখ্য শরীয়তের মধ্যে অসংক ভুয়া যোগ করে চালিয়ে দেওয়া হয়েছে এটা শরীয়ত মনে করে চালিয়ে দেওয়া হয়েছে যেমন মধুর মধ্যে গুড়ের মিশ্রণ করে চিনে মিশিয়ে মধু বলে চালিয়ে দেওয়া হচ্ছে আজকে বিভিন্ন সময়ে নতুন নতুন আমুল তৈরি করে সরিয়তের মধ্যে মিশ্রণ করে সরিয়তের সঙ্গে মিশিয়ে বাজারজাত করা হচ্ছে এটা সাধারণ মোমিন ঢুকার মধ্যে পড়বে এটাই স্বাভাবিক তাহলে আপনাকে আমাকে একটু সচেতন থাকতে হবে সিরেফ সোননাথকে টিকে রাকার স্বার্থে সোননাথকে মূল্যায়ন করার স্বার্থে আপনাকে আমাকে বেদাতের বিরুদ্ধেই অবস্থান করতে হবে এবং শক্ত অবস্থানে অবস্থান করতে হবে আপনাকে আমাকে আসুল সাল্লা কেন প্রত্যেক ক্ষুদায় এই কথাটি বলতেন সর্বোত্তম কেতাব আল্লাহর কেতাব সর্বোত্তম আদর্শ রবি মোহাম্মদ সাল্লা সাল্লামের আদর্শ সম্মানিত উপস্থিতি আমরা এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি বিরতির পরে আবার ফিরে আসব ততক্ষণ আমাদের সাথে অবস্থান করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার नबी सल्लाह अलहिवसलमर चल्लिस हादिस कल रत साढ़े दस टाय पुन सम्प्रचार सकाल टीवी बांगल्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 জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পদ পদ্ধতি জানতে তাই দেখুন বিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সুন্না সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন প্রতি সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে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 আমরা আলোচনা করছিলাম যে আমরা বেদাতকে কেন অবহেলা করি এটা যে সুননাথকে নষ্ট করছে সুন্নাতকে হত্যা করছে সুন্নাতকে একেবারে ঢেকে ফেলছে আপনি কি কখনো লক্ষ্য করেন আপনি কি সচেতন আপনি রবি মোহাম্মদ সাল আলাইসাল্লামের সুন্নাথকে মল্যাণ করেন কি তাহলে আপনাকে অবশ্যই বেদাত থেকে সচেতন থাকতে হবে চলুন যারা বেদাত করে সৃষ্টি করে তাদের পরিণাম সম্পর্কে আমরা একটু জেনে নেই যারা সমাজে নতুন নতুন বিষয় আবিষ্কার করে যারা করে তা আলেম শ্রেণীর মানুষ করে কিছু বুদ্ধিমান মানুষ করে অর্থাৎ বাজার জাত করার জন্য নিত্য নতুন দর্শন এবং আমুলের জন্ম দেয় রাসুল সাল্লাম তাদের সম্পর্কে আগেই ভবিষ্যৎবাণী করেছেন তিনি এক হাদিতে বলছেন বিভক্ত হয়েছিল বাহাত্তর দলে তিনি বলছেন বর উম্মতের তিহাত্তর ফেরকার সবগুলো জাহান নামে যাবে একটি যাবে জান্নাতে তিনি বললেন এটাই যাবে একটি দল যে জান্নাতে যাবে তাদের নাম কি হবে তারা কারা এই মর্মে রসুর সাল্লাহ এক হাদিসে বললেন সেটা হলো জামাতবদ্ধ দল আর একটি হাদিসে মহকুব সূত্রে আসছে সেটা হলো আহলুস আমি এবং আমার উপরে আছি তারাই তারা হলো আসহাবুল হাদিস তারা হলো আহলুল হাদিস মুসলিমরা যেহেতু বিভক্ত হবে বাহাত্তর দলে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম পরিচয়ে বলে দিয়েছেন তারা কারা তিনি বলছেন আমার উন্মতের মধ্যে অসংখ্য দলের জন্ম হবে অনেক দলের আবির্ভাব ঘটবে তাদের মাধ্যমে এই সমস্ত বেদাতের জন্ম হবে আহুয়া অনেকগুলো ভুয়া আমুলের জন্ম হবে তারা ভুয়া আমুল তৈরি করবে তাহলে আপনাকে সচেতন থাকতে হবে যত বেদাতি দলের আবিষ্কার হবে যত ভুয়া দল থাকবে ইসলামের নামে সৃষ্টি হবে তারা কিন্তু তৈরি করবে বেদাত বেদাতের জন্যই তাদের জন্ম হবে এটা নবী মোহাম্মদ সাল্লাম স্পষ্ট বলে গেছেন কামাই সাহেবী তিনি এরপরে উদাহরণ পেশ করছেন এই মর্বে যেভাবে কুকুর কামড়ালে সমগ্র শরীরে বিষ ছড়িয়ে পড়ে দেখালা তার কোনো জোড়া কোন রক কোনো জায়গা যেমন বাকি থাকে না জলাতঙ্ক রোগ যাকে বলা হয় এই রোগ যদি হয় একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত সর্বত্র হয় এই সমস্ত ভুয়া দলগুলো ইসলামের নামে তৈরি হওয়া দলগুলো তারা সমাজে এত বিদাতের জন্ম দিবে এত ভুয়া মূলের জন্ম দিবে সব জায়গায় মসজিদে মাদ্রাসায় স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে বাড়িতে গাড়িতে ঘাটে মাঠে সচিবালয়ে সংসদে যত প্রতিষ্ঠানে যত জায়গা আছে সংস্থায় সব জায়গায় তারা বেদাত চালু করবে কোনো জায়গা বাদ রাখবে না তাহলে সুন্নাতকে সংরক্ষণ করার স্বার্থে আপনাকে সুন্নাতকে মূল্যায়ন করার স্বার্থে আপনাকে এই বেদাত সম্পর্কে জ্ঞান রাখাটা আবশ্যক এর থেকে দূরে থাকাটা আবশ্যক কিন্তু আপনি সচেতন নয় কেন চলুন এর সঙ্গে আর একটি হাতির যোগ দিই যেখানে বেদাতের সাথে সম্পৃক্ত সেখানে ভুয়া দলগুলোর সাথে সম্পৃক্ত করবে সাল্লাহ বলছেন নয়শো চুয়াত্তর পৃষ্ঠা খুলনীদ বুখারের দ্বিতীয় খন্ডের মধ্যে আল্লাহ বলছেন হাউদ আবাদা। আমি আগেই তোমাদের জন্য কাউসারের দ্বারে পৌঁছে যাব যেন আমার উম্মত কষ্ট না পায় যে ব্যক্তি আমার কাছে যাবে তাকে আমি পানি পান করাব। আর একবার যে পানি পান করবে এই পঞ্চাশ হাজারের মতো লম্বা দিনে আর কখনো তার পিপাসা লাগবে না আকবার। কে এই পানি খেতে চাইবে না কে এই পানি পান করতে চাইবে না এমন কেউ কেউ আছে নেই ঝাঁকে ঝাঁকে দল আসবে পানি পান করার জন্য তারা আমাকে চিনতে পারবে আমিও তাদেরকে চিনতে পারবো তার আমার উন্মত অনেকগুলো দল আসবে পানি পান করার জন্য বন্ধুরা আমার একটু লক্ষ্য করুন যে একশ্রেণীর ইসলামের নামে তৈরি হওয়া হুয়া শিকড়হীন ভয়ফুড় দলের যে জন্ম হবে এটা নসুল্লাহ সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন এবং কাল কিয়ামতের মাঠে পানি পান করার জন্য আসবে দুনিয়াবী জীবন সম্পর্কে আগে বললেন এরা অনেক দলে বিভক্ত হবে দল তৈরি হবে এবং তারা অসংখ্য বেদাতের সূচনা করবে রাসুল্লা সালাই সাল্লাম এই হাদিসে বলছেন কিয়ামতের মাঠেও এই দলগুলো তার কাছে তাদের মধ্যে আর হবে পানি পান করতে দেওয়া হবে না রসুল সাল্লাম বলো ইন্নাহুম মিননি আরে এরা আমার উম্মত আমি তাদের পানি পান করাবো তোমরা গেট খুলে দাও ওয়াল ছেড়ে দাও তাকে বলা হাল্লা ভুয়া দলগুলোই মূলত বেদাতকে সৃষ্টি করবে এটা প্রমাণ পাওয়া গেল তিনি বলছেন ফেরেস্তারা যখন আমাকে বলবেন যে আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এটা কত ভুয়া করেছে আমি বলবো তখন সোহকানোহকানিমনও ধ্বংস যারা আমার মৃত্যুর পরে অসংখ্য সাল্লাম এদেরকে পানি পান করাবেন না এরা সাফাত পাবে না এরা আসলে সুপারিশ পাবে না এরা বিতাড়িত হবে এরা অভিশপ্ত হবে আমি আজকে স্মরণ করি না দেখুন দুনিয়াবি জীবনে যে সমস্ত ইসলামের নামে ভুয়া দলগুলো তৈরি হবে এই দলগুলো তাহলে আপনি কার সাথে সম্পৃক্ত আপনি কার সঙ্গে আছেন চলুন আর হাদিস আপনার কাছে উপহার দিই সেই বুখারি খুলুন এক পৃষ্ঠায় নবী সাল্লাম বলছেন কৌ কিন্তু এই সুন আমার সুননাথ নয় মনে হবে আমার আদর্শ মেনে চলছে কিন্তু এই আদর্শ আমার আদর্শ নয় তিনি বলছেন স্পষ্ট আপনি বেদাতে আমুল করবেন সুননাথকে প্রত্যাখ্যান করবেন এটাই সঠিক কথা বন্ধুরা আমার আমরা মানুষকে সচেতন করতে চাই মানুষকে বলতে চাই জানাতে চাই এই মর্মে আমি এবং আপনি সচেতন হই সমাজে অসংখ্য ভুয়া দল রয়েছে আর তারা অসংখ্য নিত্য নিত্য আল্লাহর পক্ষ থেকে দরজা বন্ধ হয়ে গেছে রবি মোহাম্মদ সাল্লাম মৃত্যুর মাধ্যমে আর শরীয়ত আসবে না কোরআন এবং সন্ন্যার সাথে যেটা মিলবে না সেটা শরীয়ত নয় এটা বেদাত আপনাকে বর্জন করতে হবে আসুন আমরা আপনার চেষ্টা করি বেদাত বুঝার বেদাত থেকে সচেতন থাকার এবং যে সমস্ত কর্মকাণ্ড চালু আছে সুননাথকে মূল্যায়ন করার স্বার্থে সেগুলোকে আমরা প্রত্যাখ্যান করি গণ সচেতনা তৈরি করি মানুষের কাছে এই বেদাতের ব্যাপারে দাওয়াতি কাজ করি যেইগুলো বেদাত এটা সুননাথ এটা ধরুন এটা হলো সই হাদিস এটা ধরুন এটা হলো জঈফ হাদিস বাদ দিন জাল এটা করুন আমরা এবং সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসসালাম Allah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 कुरान शायखब रहमान मदानी सा जीवन गड़ी आज सन्ध्या साढ़े पांच पुन सम्प्रचार सकाल छंगे पीट टी बांगल्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 নবজি বললেন তোমার মা লোককে চতুর্থবার জিজ্ঞেস করলো তারপর কে নবজি বললেন তোমার বা